আসমা আসমাবিন্দে আবু বকর রাজিয়ালে বর্ণিত তিনি বলেন আমি একদা নবী সালামের স্ত্রী আয়সা রাজিয়াল এর নিকট আসলাম তখন সূর্য লেগেছিল দেখলাম সব মানুষ দাঁড়িয়ে সালাদ আদায় করছে এবং আয়সা রাজিয়ালও দাঁড়িয়ে সালাদ আদায় করছেন আমি বললাম লোকদের কি হয়েছে তিনি তার হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন সুহান আল্লাহ আমি বললাম এটা কি কোনো আলামত তিনি ইঙ্গিত করে বললেন হ্যাঁ অতপর আমিও সালাতে দাঁড়িয়ে গেলাম এমন কি আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো এবং আমি মাথায় পানি দিতে লাগলাম অতপর আল্লাহর রসুল সাল্লা সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে আল্লাহর হাম ও সানা বর্ণনা করে বললেন যেসব জিনিস আমি ইতোপূর্বে দেখিনি সেসব আমার এ স্থানে আমি দেখতে পেয়েছি এমন কি জান্নাত ও জাহান্নামো আর আমার নিকট ওয়াহি পাঠানো হয়েছে যে কবরে তোমাদের পরীক্ষা করা হবে পিতনার নে অথবা তার কাছাকাছি বর্ণনাকারী বলেন আসমা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তারপর মুমিন বা মুকিন ব্যক্তি বলবে আসমা মুমিন বলেছিলেন না মুকিন তা আমি জানি না ইনি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তিনি আমাদের নিকট মুজিজার ও হিদায়াত নিয়ে আগমন করেছিলেন আমরা তার ডাকে সাড়া দিয়েছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তার ইতিবাহ করেছি তারপর তাকে বলা হবে নিশ্চিন্তে ঘুমাও আমরা জানলাম যে তুমি মুমিন ছিলে। আর মুনাফিক বা মুরদাদ বলবে আমি জানি না আসমা এর কোনটি বলেছিলেন লোকজনকে এর সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আর আমিও তাই বলেছি